আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে আকিদা নিয়ে কিছু আলোচনার জন্য ইসলামী আকিদার কিছু অংশ আহ আজকে যে অংশটা থাকবে আহ সেটা হচ্ছে তৌহিদ্রতির দাওয়াত দাওয়া তাওহিদের প্রতি গুরুত্ব এমনিতেই আমাদের বুঝে এসেছে এবং সেটার বিধান হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে ওয়াজিব একজন মুসলমান যখন তাহিদের হাকিকত বুঝে যায় এটার মূল তথ্য বুঝে যায় তখন তার উপর যেন সে নবীর ওয়ারিস হতে পারে এবং তাদের পথে চলতে পারে এর প্রমাণ হচ্ছে যে এই দাওয়াত দেওয়া তাহিদের দাওয়াত দেওয়া আজীব কেন এর প্রমাণ হলো প্রথমে সুরায় না হালের নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন যে হের আপনি হম আহ্বান করুন মানুষকে হ্যাঁ আপনার প্রতিপালকের পথের দিকে হেকমতের সাথে সুকৌশলে কুরান এবং সুন্নার জ্ঞান নিয়ে এবং আপনি তাদের সাথে ঝগড়া করুন তারপরে আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার প্রতি পালক জানেন হ্যাঁ যে তার পথ থেকে আপনার পদচ্ছত হবে তার ব্যাপারেও জানেন এবং তিনি জানেন যে সঠিক পথ প্রাপ্ত হবে তার ব্যাপারেও তিনি জানেন যে আপনি আপনার কাজ চালিয়ে যান কে হাদায়াত পাবে কে হেদায়ত পাবে সেটা আমি বুঝবো হুম আল্লাহ একশো আট নম্বর মধ্যে হম আরো বলেন আপনি বলে দিন যে এটি হচ্ছে আমার পথ যে আমি আল্লাহর দিকে ডাকছি আপনার কোরআন হাজির জ্ঞান নিয়ে আপনার সুস্পষ্ট জ্ঞান নিয়ে আমি আল্লাহর দিকে ডাকছি এবং এর আমার পাশাপাশি আমার অনুসারীরাও এরকম ভাবে আমি মুশিক নই তাই শিরিখ মুক্ততা নিজের ঘোষণা দিলেন এখন হচ্ছে কথা যে তহিদদের প্রতি দায়ত্ব আজিব আমরা জেনে ফেললাম এবং হ্যাঁ আপনার তাহিদটা এমন একটি ব্যাপার যে সর্বপ্রথম যে ওয়াজিব এই দিকে ডাকতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম যখন ওয়াজিব জানলাম তারপরে সর্বপ্রথম হম এর আগে কোনো ওয়াজিব নেই যে এটাই সর্বপ্রথম দাওয়াতের মেন মূল হতে হবে কিন্তু অথচ আমরা দেখি ফিল্ডের মধ্যে অনেকে দাওয়াতি কাজ করে তাওহিদ কে আপনার অগ্রাধিকার দেয় না এটা কিন্তু ভুল এবংের ব্যাপারে আপনার ভীতি প্রদর্শন করা কারণ তহিদটা হচ্ছে ধর্মের মূল হম এবং এটাই একমাত্র ব্যাপার যে সর্বপ্রথম যেটার গুরুত্ব দায়ীরা দিতে হবে এর প্রমাণ হচ্ছে আবদুল্লাহ আব্বাস রী আলাহাদ তখন তিনি তাকে এই উপদেশ দিয়েছিলেন হাদিস যে অছির যারা মানে যখন তুমি তাদের কাছে যাবে তাদেরকে সর্বপ্রথম যে দাওয়ার দিবে সেটা হচ্ছে যে তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই এবং মোহাম্মদ সালাম আল্লাহ অন্য বর্ণায় এসেছে ফালিদ ওয়াহিদুল্লাহ যে সর্বপ্রথম তোমার দাওয়াত হবে আল্লাহনা তাকে বলছেন যে সর্বপ্রথম এটা হচ্ছে তোমার কাজ কেন আপনার দাওয়াত দিতে গেলে তৌহিদের দাওয়াত আগে দিতে হয় এটার কারণ কি এটার কিছু কারণ আমাদের উল্লেখ করতে হয় এক নম্বর হচ্ছে তৌহিদ তো সর্বপ্রথম অজীব কাজ তাহিদটা সর্বপ্রথম হয় একজন ব্যক্তির উপর আর তাহিদটা হচ্ছে ইসলামের ঢুকার আপনারা ঢুকবে কিভাবে আল্লাহ কখনো কোনো আপনার নেকামল গ্রহণ করবেন না তৌহিদ ছাড়া প্রকাশ্যভাবে যদিও এটাকে নেকামল মনে হয় কিন্তু যে তহিদ শূন্য ব্যক্তি হয় তার কাছ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সেটার দ্বারা মানুষ হয়তোবা লাভবান হচ্ছে কিন্তু সেই ব্যক্তি লাভবান হতে পারবে না তাওহীদ না থাকার কারণে এখন হচ্ছে প্রতি প্রতি ফজিলত আমাদেরকে জানতে হবে। কারণ দিতে গেলে আপনার কষ্ট হয়। তাকে শত্রু মনে করে তাকে হরে রকম কষ্ট দেওয়ার চেষ্টা করবে এই পর্যায়ে যদি তহিদদের দাওয়াতের ফজিলত না জানি তাইলে হয়তোবা আমরা আশাহত হয়ে বসে যেতে পারি এই কারণে তহিদের দাওয়াতের কিছু ফজিলত बोझाना दरकार एक नम्बर तौहि दावत फिले एक व्यक्ति के जो तहिदे दावत दिए सठीक लाइन आना जाए प्रचुर सम्पद थे अनेक उत्तम है जो एक मानस মালিক হওয়া চাইতে এটা অনেক ভালো এটার প্রমাণে বলছেন যে তুমি দৃঢ় ভাবে চলে যাও হম এবং তুমি তাদের সেই বাড়ির গিয়ে দাঁড়াও সেখানে গিয়ে তাদের এলাগত অবস্থান নাও তাদেরকে ইসলামের দিকে ডাকবে। এবং তাদেরকে এই কথা সংবাদ দিবে যে তাদের উপর যে আল্লাহর অধিকার রয়েছে যে আল্লাহর অধিকার হচ্ছে যে এক ছত্র তাওহিত প্রতিষ্ঠা করা এই অধিকারের কথা তাদেরকে সংবাদ দিবে আল্লাহর কসম रसुर आल्ला कसम तुम्हारे जो एक व्यक्ति देशा पे जाए आल्लाधिकार चिंते तुम्हारे अनेक उत्तम भाव तुम्हारे अनेक थे। কাছিম এলাকায় বিক্রি হয় এর প্রমাণ হচ্ছে আল্লাহ নম্বর আয়তা আল্লাহ বলেন मुस्लिम आल्लाए कथा सब चाहती सुंदर तीन नम्बर ताहिदे दावत फजिल जे व्यक्ति मध्यमे इसलम दिशा पा इसलमायत पा তিনি যত আমল করবেন এক আমল তাও তাওদ সেদিন তার জীবনে প্রতিষ্ঠা করুক এবং সালাত প্রতিষ্ঠা করুক জাকাত দেখ এবং সিয়াম পালন করুক অথবা হজ করুক যত তার আমল হতে পারে তার কেটে আপনাকে আপনাকে না এটার প্রমাণ হচ্ছে जत स्वे सब सब समाण सब तरह नाम तब ओर जरा अनुसारे तरह स्वबे कि अर्थात आल्ला भांडारे दीबें জান নম্বর তাওহিদের উপর দাওয়াতের যে তাওদের দাওয়াত দিবেন যে তহিদের দাওয়াতটা মানুষকে জাহান্ন থেকে মুক্তি দেয় সুতরাং ব্যাপারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দাওয়াত যে আপনি আপনার নিকুট মাতৃদেরকে দাওয়াত দেন বিধি প্রদর্শন করুন জাহান নামের তখন তিনি এই আয়াত শোনার পর সুরে সারাত দুইশো নম্বর আয়াত যে তখন তিনি পুরাইশ গা করেছেন তোমরা জাহান নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো এটা কিসের মাধ্যমে তৌহিদ বাস্তবায়নের মাধ্যমে তাইলে তহিদ এর দা মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেয় আরেকটি কথা মনে রাখতে হবে যে আমি কের थम सर्वप्रथम जा सतर्क बुजते सर्वप्रथम नबी दावत ईद सर्वप्रथम ता जो बीति प्रदर्शन कर प्रमाण की আল্লাহ جل شانہ سورায় আনহাল 36 নম্বর আয়াতমতে বলেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি হামদুল্লাহ ওয়া জিনিবুত দাউদ আল্লাহ বলেন যে আমি প্রত্যেক জাতির নিউটে রাসূল পাঠিয়েছি তাদের মিশন হচ্ছে যে তারা মানুষদেরকে বলেছে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে করবে সূরা মুমিনুন 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যে হ্যা আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর মাবুদ হতে পারে না হম আফেল তখন তোমরা কি আল্লাহকে ভয় করবে না হ্যাঁ আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের রসুলসাল তিনিও কিন্তু সর্বপ্রথম এবং প্রতি পত্তাক্ষ দিয়েছেন যেরকম অন্যান্য নবী কারণ হচ্ছেন খাতমান আম্বিয়া এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এই কারণে তিনিও তার যে ভাইরা ছিলেন অর্থাৎ অন্যান্য আম্বিয়া এবং রসুলরা ছিলেন তাদের ধারায় তিনিও পরিচালিত হন এবং তার দাওয়াত প্রথম চালু হয় তহিদ এর আদেশের মাধ্যমে এবং এবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাঁটি করার মাধ্যমে এবং সিরিখ প্রত্যাখ্যান করা শিরিকে বিধি প্রদর্শন করার মাধ্যমে আল্লাহ শাহ সুরমুদ্দাসের এক থেকে পাঁচ নম্বর আয়ত বলেন আল্লাহ খান বলছেন যে হে মুদেশের হে চাদর পরিহিত এবং আপনার আমলকে শিরিখ থেকে মুক্ত করুন পবিত্র করুন আপনি শিখ শিরিখকে প্রত্যাখ্যান করুন এবং শিরিখ থেকে দূরে সরে যান দিল رأيت رسول الله صلى الله عليه وسلم بصرعينه بسوق <تصفيق> ذي المجاجة আমি আমার চোখে মার্কেটের মধ্যে বলে যে তিনি এটা বলে গলিতে গলিতে রওনা করতেন এবং মানুষ হ্যাঁ তাকে আঘাত করতো বলেন আমি এমন কাউকে দেখিনি যে তিনি শুধু আমাদের নবী শুধু নয় সকল নবীদের দাওয়াত এবং তহিদের প্রতি দাওয়াত এটা হবে আবার রসুলের অনুসারীদের দাওয়াত এটাই হতে হবে হম সমস্ত নবীর অনুসারীদের বাধ্যতামূলক কেমন जो दावप्रथम तेजी दीते नबी से नियम अनुजय তৌহিদের উপর তহিদ এর দিকে দাওয়াত দেওয়া সেদিক থেকে মানুষকে আপনি বলুন যেটি হচ্ছে আমার পথ আমি আল্লাহর দিকে ডাকি সুস্পষ্ট নিয়ে এবং আমার করবে অনুসরীতাই করবেশ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং ঘোষণা দিচ্ছি যে আমি হ্যাঁ আপনার মুসিক কখনো হইনি আমি কখনো মুসিক হতে পারিনা হম তাইলে এই যে এই আয়তের মধ্যে রসুল আক্রমশ এবং তার আপনার যারা উন্মত হবেন তার সবার তার যে কি পথ হবে মানহাজ হবে ক্ষেত্রে সেটার বর্ণনা দেয়া হয়েছে এখানে বসির একটা শব্দ বলা হয়েছে। বসিরা মানে একবারে সুস্পষ্ট জ্ঞান এবং দৃঢ় জ্ঞান নিয়ে যে জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যার মাধ্যমে মাঝে পার্থক্য সৃষ্টি করা যায় হুম এটা হচ্ছে বসিরা মানে খাটি জ্ঞান নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে হ্যাঁ শুতলাম এর মাধ্যমে আমরা তৌহিদের দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত এবং নবীদের মিশন সম্পর্কে আমরা জানতে পারলাম আল্লাহ সেই অনুযায়ী দাওয়াতি গাছ পরিচালনার তৌফিক দান করুন ওসাল্লাহমাইন